ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য এবারে আয়োজন করা হয়েছে কনোরবের ছোট্ট বন্ধুদের কণ্ঠে স্বপ্ন স্বপ্ন গানের কথাও শুরু করেছেন হুমায়ুন কবির সাবিব কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ বদরুজ্জামান আমিনুল ইসলাম মামুন মনিরুল ইসলাম এহসান আদিব মাজেদা আতাহারি তাহমিদা তাসনিয়া ও কেএম মনির হুসাইন কণ্ঠ দিয়েছে মাহফুজুল আলম হোসাইন আদনান ও তাহিদুল ইসলাম